الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد وعن ابن عباس نضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال في الذي سقط عن راحلته فماد اغسلوه بماء وصدر وكفنوه في ثوبيه متفق عليه في ستبيب انجلال نيومتو درسي حديث اما درسي আমাদের দর্শক শ্রোতাকে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের জানাজা সংক্রান্ত যে ইসলাম আসাইল মৃত্যুর আগে ও পরের যে মাসাইল বিধান এনি আমরা একটি পর্ব ইতিমধ্যে শেষও করেছি আজ দ্বিতীয় পর্ব যে হাদিসটি পাঠ করেছি সেটি হল আবদুল্লাহ ইবন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুর হাদিস এ হাদিসে আল্লাহ নবী আলিসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বলে বলেছেন আরাফাতের মদানে যখন মারা গেলেন তাকে পানি এবং গরম করে হতে পারে অথবা বড়ই পাতটাকে গুড়া করে নিয়ে এর মাধ্যমে হয় কি ময়লা উঠে যায় গন্ধ দূর হয়ে যায় শরীরের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আসে তাহলে তাকে এই বড়ই পাত দিয়ে গোসল দিতে হবে যদি না থাকে অন্য কোন সাবান দিয়েও যদি গোসল দেয় তাহলে তাকে কোন সুগন্ধি লাগা যাবে না কেমতের মাঠে ওই ব্যক্তি লব্বায়েক লব্ব বলে উঠবে তাহলে কেউ যদি মারা যায় এহরাম অবস্থায় তাহলে তার ওই অবস্থাতে তার ওই কাপড় দিয়ে গোসল করিয়ে দিয়ে তাকে দাফন করে দিতে হবে অতিরিক্ত কোনো কাপড় দেওয়া যাবে না এবং একটা কথা মনে রাখতে হবে ওই ব্যক্তির হজ আর পূর্ণ বা কাজা করার প্রয়োজন নেই যেখান থেকে শেষ ওখান থেকে শেষ বরং ক্যামতের মাঠে সে ব্যক্তি লব্বায়েক লব্বায়েক বলে উঠবে ইহারিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে এহরাাব অবস্থায় কেউ মারা গেলে তার কি করণীয় কিভাবে তাকে আমরা কাফন দাফন করব। সে কথাটা আমরা এখান থেকে সুস্পষ্ট বুঝতে পারলাম হাজি বোখারি এবং মুসলিম রহমাত করেছেন তিনি বলেন যখন আল্লাহ নবী আলী মৃত্যুর পরে যারা গোসল দেওয়ার দায়িত্বে ছিলেন তখন তারা বললো না আল্লাহ না এই নিয়ে তাদের একটা কি ফাইসলা করবেন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছিলেন না আল্লাহ রব্বুল্লাহ রহমেন সবাইকে একটা ঘুমের তন্দ্রা দিলেন এবং এর মধ্যে তারা জানতে পারলেন যে এই রাসুজুল্লাহ সাল্লাহামের কাপড় খুলে নেওয়া যাবে না তাই গোসলের সময় তার শরীরের কাপড় খুলে নেওয়া হয় নাই তবে এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে মৃত্যু ব্যক্তিদের কাপড় খুলে নেওয়া হতো তাই তাকে একটা চাদর দিয়ে ঢেকে দিয়ে নারী হোক আর পুরুষ হোক ভিতর থেকে তার গায়ে যে কাপড় পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেটা খুলে নিতে হবে আহমদ এবং ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন উম্মতিয়া রাজিয়াল তালা থেকে বর্ণিত তিনি বলেন কালে তাকে গোসল দেওয়ার জন্য উম্মে আতিয়া বরং উম্মে আতিয়া রাজিয়া তালা আনহা ছিলেন অর্থাৎ মাইতের গোসল দিতেন আজও দেখা যায় গ্রামগঞ্জে কিছু মহিলা আছেন যারা গোসল দিতে পারেন তাই তার আজ কেউ মারা গেলে কোনো নারী সেখানে গোসল দেওয়ার জন্য যান এটা একটা ভালো কাজ ফাল আল্লাহ নবী বললেন তাকে তিনবার গোসল দেবে চেয়ে বেশি বেজোর করে প্রিয়জন মোতাবেক তাকে গোসল দেবে ইন রায় তাহেক তোমরা যদি মনে করো প্রিয়জন বোধ করো যে তাকে আরো বেশি করে ধোয়াতে হবে তাহলে তোমরা ধোয়াতে পারবে বেমা ইন ওসিদির पानी ए बड़ई पताई पता पानी गरम आखिरफुर गोसल शेष गोसले पानी मध्य काफुर एक प्रकार गोलाप जल पानी বা সুগন্ধি পানি বা কোনো সেন বা সুগন্ধি ওই পানির মধ্যে মিক্সড করে দিয়ে ওই পানি দিয়ে লাস্ট গোসলটা দিবে। যাতে করে মাইয়েতের শরীরটা খুশবুদার হয়ে থাকে ফালাম্বা ফারাগনা বে আহ আব আতিয়া বলেন আমরা যখন জাইনাবের গোসল শেষ করলাম আল্লাহ নবীকে খবর দিলাম আল্লাহ নবী আলিসাল্লাম তার লুঙ্গি আমাদেরকে দিয়ে বললেন আশ এর না তোমরা এটাকে তার শরীরের সঙ্গে লাগাই দেবে অর্থাৎ যখন তারা তোমরা তাকে কাপন পরাবে প্রথম কাপড়টা যেটা শরীরের সঙ্গে লেগে থাকবে আমার যে আমি পরিহিতটা পরেছি আমার লুঙ্গিটা তার সঙ্গে প্রথম রাখবে। সর্বশেষ কাপড় যখন বিছাবে এক দুই তিন বা মেয়েদের ক্ষেত্রে পাঁচটা কে বলেছেন পাঁচের হাদিস সহি নাই তিনের হাদিস সহি তারই প্রথম একটি লম্বা চাদর রাখবে দ্বিতীয়টা রাখবে এরপরে তৃতীয় লাস্ট যেটা রাখবে সেটা হলো শরীরের সঙ্গে যেটা লেগে যাবে এটা রেখে এটা তারপরে ডান্দিক থেকে বাম ডান দিক থেকে বাম এইভাবে তিনটা বেঁধে এরপরে তার কাফনের কাপড়গুলি বেঁধে দিবে কাফন পরানোর নিয়ম হলো প্রথমে বিছিয়ে দিবে তিনটি কাপড় একটা হবে লুঙ্গি একটা হবে চাদর আর একটা লিফাফা লম্বা যদি তিনটা কাপড়ই বরাবর হয়ে যায় তবু হয়ে যাবে সেই হাদেশে মেয়েদের আলাদা বেশি করার কথা প্রমাণিত নেই মনে রাখতে হবে এখানে আমাদেরকে যে আল্লাহ নবী আলিসালাম বললেন যে আমার এই লুঙ্গিটা কি করবে তার শরীরের সঙ্গে লাগিয়ে দেবে যখন প্রথম একটা দুইটা তারপরে লাস্টে বিচাবে এই লুঙ্গিটা যেটা করে তার গায়ের সঙ্গে লেগে থাকে এটা বরকতের জন্য নবী আল্লাহ সালামের প্রতিটি জিনিস ব্যবহৃত জিনিস বরকতপূর্ণ ছিল সেটা মোহানবুল্লা আলমিন তার জন্যই নির্দিষ্ট করে দিয়েছিলেন সবার জন্যে নয় এ হাদিস ইমাম বোখারি মুসলিম বর্ণনা করেছেন বে এবং যে উজুর জায়গাগুলি সেই জায়গাগুলি তোমরা ধরে বুখারি বুখারির অন্য বর্ণায় রয়েছে আমরা তার মাথার চুলগুলিকে তিনটি বেনি বানিয়ে চুল একটা একটার মধ্যে গেতে গেঁথে বেড়ি বানিয়ে তার পিছনের দিকে আমরা ফেলে দিলাম তাহলে বোঝা গেল মহিলা যদি তার মাথায় চুল বড় বড় থাকে এবং বড় বড় ছিল এটাই কারণ বেনি গেঁথে পিছনে ফেলে দেওয়ার অর্থ যে সেই যুগের মহিলারা চুল মাথার বড় রাখতেন এটাই তো মুসলিম নারীদের আদর্শ হবে আজ অমুসলিমদের আদর্শবান হয়ে তাদের কালচার ফলো করতে গিয়ে আজ মাথার চুল ছোট করে দেওয়া বাফকেটে রাখা এটা ওটা বিভিন্ন ডিজাইন করা। অমুসলিম নারীর সাদৃশ্যপূর্ণ কোন চুল রাখা নারীদের জন্য জায়গা নেই রাখতে হবে কাজী চুল এইভাবে বেনি বেনি পিছনে তিনটা করে পিছনের দিকে মাইয়াতে দেখে দেওয়া হবে মেয়ে মানুষ হলে এস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম তাহলে এই গোসল কিভাবে আমরা দিব কাফন কিভাবে পরাবো কোন জায়গা থেকে ধৌত করব। এই কথাগুলি এবং মেয়ে মানুষের বেনি কিভাবে গেথে পিছনের দিকে রেখে দেব এটাই হলো থেকে বণিত। তিনি বলেন আল্লাহর নবী আলিসালামকেমান দেশের সুতি কাপড়ের সুহালি একটা জায়গা ঐখানের নির্মিত সুতি কাপড়ের তিনটি কাপড়ে সাদা কাপড় দিয়ে আল্লাহর নবী কে কাঁফন পরানো হয় আল্লাহর নবী আলিসালামের কাফনের কাপড় ছিল তিনটি সেটি ইমানের সুহলিয়া একটা জায়গা বা কোম্পানি বলবো এই যুগের আমরা সেই কোম্পানি বা স্থানের বানানো কাপড় সুতি কাপড় সাদা কাপড় দিয়ে তাকে কাফন পরানো হয়েছিল কামি ইমামা এর মধ্যে ছিল না কামিস আর ছিল না কোন পাগড়ি তাহলে জামাও ছিল না পাগড়িও ছিল না কি ছিল। একটা ছিল একটা চাদর অংশে একটা চাদর, নিচের অংশে একটা লুঙ্গি আর একটা বড় লিফাফা দিয়ে পুরোটা ঢেকে দিয়ে বেধে দেওয়া এই হল মাইয়ের কাফন আল্লাহ নবী আলিসালামের তাহলে এই বোখারি মুসলিম হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম পুরুষ মানুষের কাফনের কাপড় তিনটি হবে এবং এটাই নারীদেরই হবে ছোট্ট একটা বিরতির পরে আমরা বাকি অংশ পূর্ণ করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছে। বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা বিরতির পূর্বে আমরা আবদুল্লাহিন উমারের হাদিস যে পাঠ করেছিলাম তার অর্থ হলো এই যে যখন আবদুল্লাহ ওবাই সবচেয়ে বড় মুনাফিক মদিনার মুনাফিকদের সর্দার আবদুল্লাহবিন ওবাই যে আল্লাহ নবী আলিসাল্লাম ও সাহাবাই কালামকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্যে ইসলাম মুসলিমকে ধ্বংস করার জন্য বহু ধরনের সে কর্মসূচি হাতে নিয়েছিল কষ্ট দিয়েছিল সেই ব্যক্তি যখন মারা গেল তখন তার ছেলে আব্দুল্লা একজন আল্লাহটা চাই আমি এই জামাটা দিয়ে আমার বাবাকে আমি কাফন দাফন করতে চাই কাফন পরাতে চাই ইয়া আল্লাহর নবী আলিসালাম সেই কাপড়টি তাকে দিয়ে দিলেন আর সেই আবদুল্লা বিন ওভাই বিন সালুল কে কাফন পরা হলো অন্য হাদিসে আছে যে এই কাপড়টি দেওয়া হয়েছিল মৃত্যু যখন সে কবরে তাকে সয় দেওয়া হচ্ছিল তখন তাহলে হতে পারে অর্থ যা আগেই দিতে চেয়েছিলেন যখন তাকে কাঁফন পরানো হচ্ছিল বা কবরে রাখা হচ্ছিল তখন আল্লাহ নবী তার সেই নিজের পরিহিত নিজের পড়া সেই বরকতপূর্ণ জামাটা দান করলেন আবদুল্লাহকে আবদুল্লাহ তার বাবাকে সেটা দিয়ে কবরের মধ্যে তাকে দাফন করে এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবীসালাম কিভাবে ইসলাম মুসলমানের জন্য আল্লাহ আলিসালাম তার নিজের পড়া জামাটা দিয়ে দিলেন কারণ তিনি জানেন যে তার মনের মধ্যে কোনো দুঃখ হবে না তার ছেলের মধ্যে আর এই জামা দিয়ে তার ওই মোনাফেকের কোনো কাজে হবে না কাজেই আজ দেখা যায় অনেকেই মক্কা মদিনা থেকে কাপড় নিতে হবে এহরামের কাপড় দিয়ে কাফন পড়তে হবে তাহলে সেটা বুঝে কোনো বরকত বা কোনো বৈশিষ্ট্য রয়েছে এমনটা মনে করা মোটেই ঠিক না মক্কা মদিনা থেকে কাপড় নিতে হবে জমজমের পানি দেওয়া ধুইতে হবে বাইখান থেকে মৃত্যুর আগে কিনে রাখতে হবে বা এহরামের কাপড় দিয়ে কাপড় দেওয়ার ওসিয়াত করে যেতে হবে এই যদি মনে করা হয় যে এই কাপড় কোনো ফায়দা বা কোনো উপকার বা কবরের আজাব থেকে তাকে নিষ্কৃতি দেবে এটা কিন্তু তার জন্য কোনো ফায়দা হবে না বরং এই ধরনের আকিদা পোষণ করা নিঃসন্দেহে একটা গলত আকিদা একটা ভ্রান্তি আকিদা এই ধরনের আকিদা ইসলামে সমর্থন করে না তাই মনাফিক নবীর পরিহিত কাপড় দিয়ে দাফন করলেই কাফন পরালেই তার কোনো ফায়দা হবে না তবে তার সন্তানের মনের একটা তৃপ্তি শুধুমাত্র আর এছাড়াও যে এটার কারণ বর্ণনা করা হয়েছে যে বদরের যুদ্ধে যখন ওই আব্বাস রাজিয়াল আহকে ধরে নিয়ে অমুসলিম ছিলেন তখন তার শরীরে কাপড় না থাকার কারণে কাপড় পরিয়েছিল আবদুল্লাহ বিন ওবাই তাই তিনি তার নিজের কাপড় দিয়ে তাকে তার দায়িত্বটা পূরণ করেছিলেন কাজই আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো কাপড় দিয়ে কোনো ব্যক্তি যদি মারা যায় মদিনার মক্কার জমজম আর ভালো মানুষ না হলে আল্লাহর নবী আলী সাল্লা কাপড়ের একটা বরকত ছিল এছাড়া অন্য কাউরি কোন কাপড়ের কোনো বরকত নেই বরকত মনে করা এটা বিদাতি আকিল যায় চলে যাবে আবদুল্লাহ আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সাদা কাপড় পর এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাপড় সাদা কাপড় পর এটা হচ্ছে উত্তম কাপড় আর এই সাদা কাপড় দিয়ে তোমাদের মাইয়ের তোমরা কাফন পরিয়ে দাও তাহলে কাপড় মাইয়েতের জন্য সবচেয়ে উত্তম হলো কি সাদা কাপড় যদি না পাওয়া যায় তাহলে অন্য কোনো রঙের যদি পড়া হয় তাতেও তার কাফন হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না এ হাদিসটি পাঁচ জনের বর্ণনা করেছেন নাসাই ভেতরিকে আর ইমাম তীর মেজি হাদিসটিকে সহি বলেছেন তাহলে সাদা কাপড় পরা নিজেরা এবং পুরুষ মানুষ বিশেষ করে আর মৃতদেরকে সাদা কাপড় দিয়ে কাফন পরা এটা একটা সুন্নত এটা একটা ভালো কাজ না পাওয়া গেলে অন্য রঙের দেওয়া যাবে যেটা আমরা ইতিপূর্বে বলেছিম আলু কা আল্লাহ নবী সালাম থেকে জাবির আবদুল্লাহ বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ নবী আলি বলেছেন যখন তোমাদের কেউ তার ভাইকে কাফুন পড়াবে তখন যেন ভালো কাফন পরায় অর্থাৎ তার সঙ্গতি রেখে তার অর্থনৈতিক অবস্থার সঙ্গতি রেখে যে পর্যায়ের মানুষ ওই পর্যায়ের তাকে একটা কাফন পরাতে হবে সিরাফাটা দিয়ে পুরাতন দিয়ে এই ধরনের পরা ঠিক হবে না মনে রাখতে হবে তবে এই কাফোন যেন এমন না হয় যে একেবারে বেশি দামি কারণ সেটা তো পচে যাবে নষ্ট হয়ে যাবে এই সেটা পরবর্তীতে আসবে আল্লাহনবী নিষেধ করে দিয়েছেন তাহলে কাফন পরার ব্যাপারটা তার যাতে করে সমস্ত শরীর ঢাকে তিনটা বড় বড় কাপড় বিছিয়ে দে যদি কাফোন বেঁধে দেওয়া হয় তাহলেই হয়ে যাবে অথবা একটা লুঙ্গি আর একটা জামা আর একটা লিফাফা দিয়ে তাকে পরাই দিলে হয়ে যাবে মোট কথা আটো সাটো যেন না হয় যেন তাকে সুন্দর মতো বাঁধা যায় তাকে সুন্দর করে ঢেকে দেওয়া যায় এবং ভালো একটা কাপড় খুব বেশি দামেরও না আবার একইবারেই খুব কম দামেরও না যে ধরনের যার অর্থনৈতিক অবস্থা ঠিক তার উপরে সঙ্গতি রেখে সে কাপড় কাপড় পরাই দেওয়া হবে উচিত হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন ওয়ান হোকাল কানা নবী সালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ জন শহীদ হয়েছিলেন যার মধ্যে আল্লাহর নবী আলিসালামের চাচা হামজা সঈদ উহাদা শহীদদের সর্দার সর্বশ্রেষ্ঠ শহীদ আমির হামজা সহ জন সাহাবি সেই দিন শহীদ হয়ে গেছিলেন তাদের তাজা রক্ত প্রবাহিত করে দিন পরাচ্ছিলেন এই কাপড়েরবী আসাতাম এক কাপড়ে দুইজন দুইজন করে শহীদদেরকে কি কাফোন পরাতে বললেন সুমায়াকুল এরপরে বললেন আল্লাহ নবী বললেন এদের মধ্যে যে বেশি কোরআন জানে যার বেশি কোরআন মুখস্থ ছিল তাকে সামনে রাখবে কেবলার দিকে রাখবে ওলামিউ সালু তাদেরকে গোসল দেওয়া হলো না শহীদ তাকে গোসল দেওয়া যাবে না কারণ ক্যামতের মাঠে তার ওই রক্তগুলি ক্যামতের মাঠে রক্ত ঝরবে আর ওই রক্ত দিয়ে সুগন্ধি মিসকাম্বারের সুগন্ধি বের হবে তাই গোসল দিয়ে তার ওই রক্তটাকে মুছে ফেলে দেওয়া যাবে না ওয়ালামুসল্লি আলাইহিম এবং আল্লাহ নবী আলিস্লাম আদের জানাজার সালাত আদা করেন নাই রাহুল বোখারি হাজিসম বোখারি রহমতুল্লা বর্ণনা করেছেন এর দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে যদি একটি কাপড়ে কাপড় সংকট থাকে তাহলে একাধিক ব্যক্তিকে কাফন একই সঙ্গে যাবে একই একাধিক ব্যক্তিকে সমাধি করা যাবে মনে রাখতে হবে ক্ষেত্রে যারা বেশি কোরআন জানতো তাদেরকে সামনে কেবলার দিকে আগে রাখতে হবে যারা শহীদ হয়ে যাবেন তাদেরকে গোসল দেওয়া যাবে না এবং তাদের জানাদার সালা আদায় করা যাবে না এই কয়েকটি মশলা হাজিস দ্বারা আমরা জানতে পারলাম হাজিস নতুনটা যারা জীবিত তারাই বেশি হকদার এই কাফনের কাপড়ের ক্ষেত্রে এটাকে ঘচিত করা দোয়া লেখা বাইর থেকে কিনে নিয়ে বেশি দামের করা এটা তো মোটেই ঠিক না বরং মোটামুটি একটা মধ্যমানের কাপড় দিয়ে কাফোন পরিয়ে দিলে তো হয়ে যায় কারণ এই কাপড়টা তো পচে যাবে কোনো কাজে আসবে না আর বাকি টাকা আপনি খরচ করছেন ওই টাকার যদি গরিবকে দান করে দেন দিয়ে তাহলে তো ওটা কবরে পৌঁছবে ওই মাইনেতের জন্যে সেটা ফায়দাবান হবে উপকৃত হবে তাই আমাদেরকে মনে রাখতে হবে কাফনের ক্ষেত্রে আমরা যেন বেশি বাড়াবাড়ি করে বেশি দামের কাপড় পরিয়ে যেন কাফোন আমরা না পরাই সেটা আমাদের খেয়াল রাখতে হবে আয়সা তুমি যদি আমার আগেই মারা যাও আমি তোমাকে গোসল দিয়ে আমি তোমার জানাজা তাই আল্লাহ নবী আলাতাম তার স্ত্রী আয়সাকে গোসল দেওয়ার আশা প্রকাশ করলেন এ দ্বারা প্রমাণিত হলো যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামী তাকে গোসল দিতে পারবে এটা অমান্য করা কিছুই আমাদের কাছে নেই এর বিপক্ষে আমাদের কোন দলিল নেই বর্ণনা করেছেন বলেছেন মেয়ে ফাতে করেছিলেন তিনি মারা গেলে যেন আলী তার স্বামী তাকে গোসল দেন তাই তো কি করেছিলেন যখন ফাতেমা রাজিউল্লাহ মারা গেলেন তখন আলী রাজিয়াল হস্তে তার স্ত্রী ফাতে গোসল দিলেন এছাড়া আসমা দেওয়া। স্বামী স্ত্রীকে গোসল দেওয়া সহিস দ্বারা আমাদের কাছে সুসাব্যস্ত হয়ে গেল কাজে এটাকে পার্থ করা স্ত্রী পারবে স্বামী পারবে না স্বামী পারবে স্ত্রী পারবে না এই ধরনের মশাল যাই না সেটা কোথা থেকে এসেছে সেটা হাদিস সম্মত নয় এটা আমরা যে মহিলাটি জেনা ব্যবচার করে হয়ে গেছিল তাকে আল্লাহ নবী রাজম পাথর মেরে হত্যা করার জন্য ছিলেন যখন তাকে মেরে ফেলে দেওয়া হলো আল্লাহ নবী আলাতাম তার সালাতে এবং তাকে দফনের ব্যবস্থা করলেন এদিকে অন্যায় করে থাকে আর সেই তার শাস্তিতে মৃত্যু শাস্তি যদি হয় তাহলে তার ওই শাস্তি তার আগের গুণাগুলিকে মাফ করে দেয় তাই তো আল্লাহ নবী একজন ব্যবচারী নারীর তিনি নিজে জানাজা সালাত আদায় করলেন এবং তাকে দাফন কাফনের ব্যবস্থাও করলেন তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ নবী আলসালাম যেটা করেছেন সেটা আমাদের জন্য বৈধ অবশ্যই বন্ধুগণ এ পর্বে আমাদের সময় একেবারে শেষ শেষের আগে দোয়া করি আমরা যা শুনলাম সে অনুযায়ী আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ওসালাম মহাম্মী ওয়াসব আজমাইন আসালামু আলাইকুম আরহামি